নামে নিকটবর্তী হইয়াছে আর চন্দ্র বিদীন মুস্তামির। উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে ইহা তো চিরাচরিত জাদু ওরা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে আর প্রত্যেক ব্যাপারে লক্ষ্যে পৌঁছিবে উহাদের নিকট আসিয়া সুসংবাদ যাহাতে আছে সাবধান বাণী ইহা পরিপূর্ণ জ্ঞান তবে এই সতর্ক বাণী উহাদের কোন উপকারে আসে নাই অতএব তুমি উহাদের উপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে অপমানে অবনমিত নেত্রে সেদিন উহরা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গ পালের ন্যায় উহরা আবনকারীর দিকে ছুটি আসবে ভিত বি হইয়া কাফিরা বলিবে কঠিন এই দিন ইয়াদের পূর্বে নু সম্প্রদায় অস্বীকার করিয়াছিল অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল এতো এক পাগল আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল তখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি তো অসহায় অতএব তুমি প্রতিবিধান করো ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে এবং মৃত্তিকা হইতে উচ্ছারিত করিলাম প্রশ্রবণ অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে তখন নৌকে আরোহণ করাইলাম কাস্ট ও কিলক নির্বিত এক নৌ জানে যা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল আমি তো ইহাকে রাখিয়া দিয়াছি এক নিদর্শন রূপে অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী কোরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ ছিল আমার শাস্তি সতর্ক বাণী উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু দুর্ভাগ্যের দিনে মানুষকে উহা উৎখাত করিয়াছিল উম্মলিত খরচুর কাণ্ডের ন্যায় কঠোর আমার শাস্ত্রীয় সতর্ক বাণী কুরআ আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি সামুদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব তবে তো আমরা পথভ্রষ্টতায় ও উন্মত্তায় পতিত হইব আমাদের মধ্যে কি উহারি প্রতি প্রত্যাদেশ হইয়াছে না সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক আগামীকল উহারা জানিবে কে মিথ্যাবাদী দাম্ভিক আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্টি অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে অতঃর উহারা উহাদের একসঙ্গীকে আহ্বান করিল সে উহাকে ধরিয়া হত্যা করিল কিরূপ কঠোর ছিল আমার শাস্তি সতর্ক বাণী আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানার দ্বারা ফলে উহারা হইয়া গেল খোয়ার প্রস্তুতকারের বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার ন্যায় আমি কোরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি লুথ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে আমি গুহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ছটিকা কিন্তু লুত পরিবারের উপর নয় তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রের শেষাংশে আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি লুত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে কিন্তু সতর্ক বাণীর সম্বন্ধে বিতনটা শুরু করিল উহরা লুতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যের দাবি করিল তখন আমি উহাদের দৃষ্টি শক্তি লোভ করিয়া দিলাম এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম আমি কুরআন সহজ করিয়ে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ফিরাউন সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল অতঃ পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম তোমাদের মধ্যকার কাফিরা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ্রহী রইয়াছে পূর্ববর্তী কিতাবে ইহারা কি বলে আমরা এক সংঘবদ্ধ অপরাজয় দল এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে بِنِسَاعَةٍ مَوْعِدُهُ وَالسَّاعَةُ أَذْهَا وَأَمَرُ وَذِكْنْتُ كِيَامَتُ وَذِ الشَّاسْتِ النِّدْهَرْتُ كَالِ وَبُنْ كِيَامَتُ هِبِ كُتِينُ تَرُ أُتِقْتُ تَرُ تو إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ وَسُعُرُ نِشْجِي أُبْرَادِيرَا بِبْرَنْ تُ أُبِكَارْ غُرُسْتُ يَوْمَ يُسْحَبُونَ فِي যেদিন উহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান নামের দিকে সেইদিন বলা হইবে জাহান নামের যন্ত্রণা আস্বাদন কর আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন শক্ষুর পলকের মতো আমি ধ্বংস করিয়াছি তোমাদের মত দলগুলিকে অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কিহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায় আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধিরা থাকিবে শ্রোত সিনী বিদোহিত জাননাতে যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে